আসসালামু মহমদন রসুল খি হদি মহমদিন সালো প্রশংসা তারিফ সিহানুবাহ যে আল্লাহ সুবাহান তালা আমাদেরকে এডুকেশন সেন্টার সিলেক্ট করতে আয়োজিত আজকের শিক্ষা সমাবেশে অংশগ্রহণ করার তৌফিক দান করলেন সেই মনিবের দরবারে সুখী আদায় করছি আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম মানবতার মুক্তি তো উৎসব শেষ নবী নবী মাহমদ সাল্লাহ আলাইসাল্লামের ওপর রহমত এবং করুণাবর শীত হক সাহাবাইকার তাবেইন তাবে তাবেইন আইমায় মুস্তাহিদিন শখ কিয়মত পর্যন্ত যারাদিন হকের ওপর প্রতিষ্ঠিত থাকবে তাদের ওপর সম্মানিত উপস্থিতি আজকে ইনশা সময়ে আজকের প্রধান আলোচক পিস টিভির অন্যতম আলোচক শেখ মোহাম্মদ হারুন হুসেন তাই থাস্কিয়ায় নফস বা আত্মার পরিশুদ্ধার ওপর তার নির্ধারিত আলোচনা রাখবা এর ফলে ইনশাল্লাহ তালা প্রশ্ন উত্তর আপনারা যারা সবথেকে আকর্ষণীয় যে পর্বটা হইলে গিয়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা লিখিতভাবে জানাইলে ইনশাল্লাহ এটার জবাব দেওয়া হইব حمد و و و اللہ فلا مدل للا আল্লাহর প্রশংসার পরে কয়া হয় যে আল্লাহ যারা হেদায়ত দান করেন তাকে বিভ্রান্তকারী কেউ নেই আল্লাহ যদি কেউরে হেদায়ত দেন তার বিভ্রান্ত করতে পারে না তারপরে কোয় আল্লাহ যদি বিভ্রান্ত করেন তিনি যদি কাউকে বিভ্রান্ত করেন তারে হেদায়ত দেওয়া তার পথে পরিচালিত করার কেউ নাই তারপরে যে আমি সাক্ষী দিয়ার আল্লাহ সাল্লা কোনো সত্যিকার কোন মাবুদ নাই তিনি এক তার কোনো শরীর নাই এবং মহা আমি আরো সাক্ষী দেওয়ার যে মাহমুদ রসুল্লা সাল্লি সাল্লাম আল্লাহর প্রেত বান্দা রসুল আল্লাহর দুস্থ এবং সৃষ্টিকরণের মধ্যে তাই নি লেগে সর্বশ্রেষ্ঠ তো এইখানেও যে কথা আপনাকে স্মরণ করিতে দিতাম সেইয়া যে হেদায়তটা আল্লাহর কাছ থেকে আয় হেদায়তটা হেউ হেউরে দিতে পারে না আমরা যদি দেখি যে রসুদ সাল্লাহ আলাইস্লামে তান রে খুব বেশি গার্ড দিতা মক্কাত তান বেশি খুব বেশি খবর নিতা তানলে খুব বেশি মায়াকর্তা একজন ব্যক্তি তার নাম কি দা আবুতা আলী আলিরাদুর পিতা আলি তা কেউ বেশি তার বাংলাদাম ইসলামের মাঝে আইন কিন্তু আন্তা ফাঁসলানি তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব সেই মহান মানব তান যদি সৌরে হেদায়ত দিতা না পারেন হেদায়তর ফতে না আনতে পারেন তাহলে আমরা আমরা বুজুগানে দিন আমরা কোন ফির সাহ কোন কি তা হেদায়তর আনতে পারবা ইনকালা তাহাদিহাদি মস আপনি ইচ্ছা করলে কৌরে হেদায়ত দিতে না আপনি ইচ্ছা করলে কউরে সঠিক বুঝ দিতে পারত নাই আল্লাহ যারে ইচ্ছা তার হেদায়ত দিন হেদায়তটা আল্লাহর কাছে হেদায়তটা আল্লাহ আহ তুমি আমরা হেদায়তের পথে পরিচালিত করার পরে আমরা বানাই না তাহলে হেদায়ত ফ মানুষ কিত হইতে পারে যে কোনো সময় ফ্রত বষ্ট হইতে পারে ইলা কোনো গ্যারান্টি নাই যে আপনি হেদায়ত ফাইলিস বা আমি হেদায়ত ফাইলিসি আর আমরা কোনো সময় কিত হইতাম না ইলা কোনো গ্যারান্টি আছে যখন একটু কোনো গ্যারান্টি থাকতো না গ্যারান্টি কার্ড আপনার হাত নাই তখন এই ব্যাপারে আপনি কম সতর্ক না বেশি সতর্ক থাকতাম বেশি সতর্ক থাকতাম এই ব্যাপারে আমি বেশি সতর্ক থাকতাম এর দায় হেদায়তর রাস্তায় লেগে এমন একটা রাস্তা একটা ফিসলা রাস্তার লাগান যারার বাড়ি ফিসলা এলাকাত আছে যা জায়গায় সিলেটি মাসা এখন খাদামা সদ্যবাসা এখন কাদামাটি কাদামাটির এলিয়া জারার বাড়ি তারা একেবারে যদি তাই বাজার থেকে বাড়ি যেইতে হয় প্রত্যেকটা ফাড়া তান খুব সতর্কতার সাথে মারতে হয় যদি কোনো এক জায়গাতে কিতা করেন অসতর্ক হয়ে যায় ও জায়গাতে কিতা করতে পারেন তাই ফুড়ে যেতে পারেন তো হেদায়তর রাস্তা এমন এক রাস্তা যেন আপনি প্রত্যেকটা স্টেপ আপনি ইমান সম্পর্কে সঠিক ধারণা নিতে হইব আপনি এস্তান সম্পর্কে সঠিক ধারণা নিতে হইব আপনার সালাদ সম্পর্কে সঠিক ধারণা সঠিক বুঝ নিতে হইব সঠিক পদ্ধতি নিতে হইব আপনার সিয়াম সম্পর্কে আপনি হজ সম্পর্কে আপনি জাকাত সম্পর্কে আপনি জিহাদ সম্পর্কে আপনার বায়াত সম্পর্কে আপনার ইসলামের অর্থনীতির বিভাগ সম্পর্কে ইসলামের রাজনৈতিক বিভাগ সম্পর্কে প্রত্যেকটা ব্যাপারে আপনার সুস্পষ্ট দিক নির্দেশনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হইব এবং আমরা এই যে কোরআন এবং সোনা থাকিয়া এই বিষয়গুলো যে জানব এটা জানতে হইব জেলা আলা ফাহমুদ সালফে সালেহিন যেইভাবে পূর্ববর্তী নেককার লোকেরা সাহাবা আবেিন তারা যেইভাবে জানচলা সেইভাবে জানতে হইব তো আমরা এই প্রত্যেকটা প্রত্যেকটা ক্ষেত্রে আমরারে এ কীটা করতে হইব সঠিক এটা সঠিক নির্দেশনা নিতে হইব নাহলে দেখা যাইতে পারে যে আমি আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা রাখিয়ার। আমি সালা সম্পর্কে সঠিক ধারণা রাখি আর সিয়াম সম্পর্কে সঠিক ধারণা রাখি আর দেখা যাইব আমি নবী সম্পর্কে সঠিক ধারণা রাখিয়ার আর না আছে কিনা না আমরা দেখা যাইব আমি মালাইকা ফেরেস্তাদের সম্পর্কে আমার সঠিক ধারণা নাই প্রত্যেকটা বিষয়ে আমরা সঠিক দিক নির্দেশনা দিতে রাখতে হইব সম্মানিত উপস্থিতি তা আমরা যে বিষয়ে আজকের আলোচনা করতাম সেইয়ার যে আপনার ধরে আমি একটা বই থেকে আলোচনা করি আর যে তাজ বা অন্তরের পরিশুদ্ধিতা সম্পর্কে অন্তরের পরিশোদ্ধিতার মূল যে বিষয়টা হইলিয়া সেটা হইল তাকুয়া তাকুয়া মানুইলিয়া ফরেস গাড়িটা তাকুয়াইল গিয়া বেচে থাকা। ইয়া আহ মানু তাক্লাহা হাকিহি তোমরা আল্লা রে বয় করো বয় খরাল্লাখান বয় করো ওলা ই মুসলিম আর মৃত্যুবরণ না মুসলমান মানে আত্মসমর্পণকারী হইয়া মুসলমান মানে না যে মুসলমান নাম হয়ে গেলে মুসলমান মানে আত্মসমর্পণকারী মুসলিম মানে ইলিয়া সে সালেন্ডার করছে মুসলিম মানে হইল গা যে আল্লাহর বিদানের খাশে রসুদ সাল্লাহ আলয়াল্লামে যে দিয়ে গিয়াকে সৈন এই দিনের খাশে নিজেরকে সমর্পণ করছে সেই লোকিয়া মুসলিম এখন বুটার লিস্ট মুসলিম থাকলে ওই ব্যক্তি বুটার লিস্টও মুসলিম হইতে পারে স্কুলের খাতাত মুসলিম হইতে পারে সার্টিফিকেটও মুসলিম হইতে পারে কিন্তু প্রকৃত মুসলিমের লোকের সেই ব্যক্তি যে ব্যক্তি আত্মসমর্পণকারী কোন জায়গাতে আত্মসমর্পণ করতে হইব কোন ফিরসাবর খাসাত নাই কোনো বুজুর্গর কাজাত গিয়া নাই আত্মসমর্পণ করতে হইব আলেমদের প্রতি ভালোবাসা থাকবো কিন্তু আত্মসমর্পণ সালেন্ডারটা হইত হইব খার আল্লাহর বিধানের সামনে রসুল সাল্লা আলি সাল্লামে যে বিধান দিয়ে গেছেন এই বিধানের সামনে ইসলামিক শরীয়তার ক্ষেত্রে কীটা হইতে হইব এইখানেও সে আত্মসমর্পণ করতে হইব সেইটার সে গ্রহণ করতে হইব এবং এটা গ্রহণ এমনভাবে করতে হইব অন্তর যেন কোনো এটা লেগে কোনো প্রশ্ন না থাকে দ্বিধানন্দ না থাকে ফালা ও রব্বিকা ইউ মিনু হাতা ইউ হাকিমু কফিমিমা একেবারে প্রশান্ত হৃদয় এটার মানিয়ে নিতেইবাইলে আপনি কীতা করতে পারতা নাই আপনি আমি যদি দাবিও করি যে আমরা ইমানদার ইমানদার নাই আমি যে আয়ারটা তেল খসাম এটা ইলগিয়া যে আমার সমাজকতা আছে যে একজন ব্যক্তি রসুলের কাজে আইস রসুলের কাজত আই আসে বিচার প্রার্থনা করছিল রসুল্লাহ ইসলামে যে ফয়সালা দিসলা। এই ফয়সালা সে গ্রহণ করছিল না তারপরে খার কাজাত গছিল। ডাইরেক্ট অমর কাজত গছিল কি। সে কই বা আউ বক্কর কাজত গেছিল আউ বক্কর তা কে অমর কাজত গেছিল কেউ কই বা অমর কাজত গেছিল তারপরে অমর দিয়ে কিন্তু হত্যা হত্যা করল হত্যা এই ঘটনা সত্য নয় এটা বিশুদ্ধ নয় কিন্তু এই ঘটনা সত্য নাই এই আয়াতটা নাজি হইছে দুইজন ব্যক্তি রসদামের একজন আত্মীয় আসলা আর একজন আত্মীয় নয় দুইজন মুসলিম ব্যক্তি তারা যখন ফানি উফরোর জমিন আছে আর নিচর জমিন আছে উফরোর জমিনের ফানি আট খাইলে নিচর জমিনে ফানি ফাইন না ওল একটা তখন রসদালামে জমিন কইলা যে তোমার প্রয়োজন শেষ হয়ে তুমি বাকি ফানিটা এনে দিলাইও আর ওফর তখন যে ওই ব্যক্তি কইলো যে দেখি আর এই এটা আপনি খানো আপনি এই গিয়া দুইটা ঘটনা আছে অমরাদি আলোনি যে হত্যা করছেন এই ঘটনাও আছে আর এই ঘটনা আছে অমরাদি আলোনের ঘটনার হত্যা করার যে ঘটনা এই ঘটনার ফলে রেখা আছে এইটা মসনদে আহমদ তাকিয়া মোরসাল সন্নদে বর্ণিত হয়েছে এইটা ঘটনাটাই লোকের দুর্বল তো সিফনে কাসির আছে কিন্তু আমরার সমাজও বেশিরভাগ গাছ মাহফিল হলেও খুব হয়েছে যেহেতার বিচার অমরাদি অল খুব গরম আসাইন খাটি এখন আপনার ইসলাম বিরোধী দেখলে বেশিরভাগ বোঝা গেল যে অমর রাধি আল্লাহ নই আইন তার নিজের আত আমরাও আত্ম লইতাম পারমা দিয়ে দিয়ে দলিল দেওয়ার অথচ এই ঘটনাটা বিশুদ্ধ নয় এই ঘটনাটা সঠিক না সম্মানিত অবস্থিত যে কথা কথা তাকওয়া আল্লাহ ফরেসগার আল্লাহ ফরেশ আল্লাহ ভীতি তাকুয়া মানে হইল গিয়া ফরেসগার ব্যক্তি মানে কিতা যে একটা ব্যক্তি একটা খাটা রাস্তা দিয়া যার খাটা আছে খাটা তাকিয়ে নিজেরা বাঁচাইবার লাগে যে রকম খুব যত্ন সহকারে চলে যাতে খাটা তারে আঘাত না করে ঠিক অনুরূপভাবে একজন ব্যক্তি দুনিয়া জীবন জীবনযাপন করবো যাতে সে অন্যায় অশ্লীল বেহায়াপনা তারপরে আল্লা বিরোধী জিনিসটা কিয়া সুন্নাবিরোধী জিনিসটা কিয়া সে নিজেরা বাঁচাইয়া তার ইমান রক্ষা করিয়া চলতে পারে সেই ব্যক্তি হইলে ফরেস্টার্ড আমরা সমাজে ফরেস্টগার মানে কি তা ফরেস্টগার মানিয়ে লাগিয়া লাম্বা একটা জুব্বা থাকবো ফরেস্টগার মানিয়েলি তা এত একটা লাঠি থাকবো বা তান একটা বড় একটা ফাগড়ি থাকবো এত একটা ডাইনাতে একটা থসবি থাকবো আমরা দেখলে মনে করব খুব ফরেজগার ব্যক্তি আমরা সমাজে ওলানাই নিঃশঙ্কা আমরা দেখলেও কই বা যে এন মুসলি মানুষ এন ফরেজগার মানুষ অথচ আল্লাহ সুবহানা ও তাল্লাহ মুসল্লি হল লাগিয়া ওয়েল নাম ও দুজকের কথা কইন মুসল্লি হলেও যে পালানা মুসল্লিন না। তাহলে ভালা মানুষের সংজ্ঞা কীতা আল্লাহ রসুল্লাহ দুই হাজার পাঁচশো চৌষট্টি নম্বর হাদিস্লামে হইরা যে তাকুয়া এবং ফরহজকারী তাইলিয়া এখানে আতনা আত হা হুনা আত হা হুনা তিনবার রসদামে কিতা করছেন ইশারা করছেন ইশারা করিয়া কোন দিকে ইশারা করছেন ইশারা করছেন বুকের দিকে দিকে বিষয়। এটা দেখা যায় না এটা দাড়ির মাঝে নয় মাঝে নয় আমিন বিল জাহের মাঝে নয় এটা ফাওয়ার লগে ফাওয়ারলিয়া নামাজ নামাজের মাঝে নয় এটা ফর্দার মাঝে নাই এটা জুব্বার মাঝে নয় এটাইলগিয়া অন্তরের বিষয় রসদাম বিশুদ্ধ হাদিস যে তাকলিয়া অন্তরের বিষয় তাকুয়া দেখা যায় না কিন্তু অন্তরের মাঝে থাকে আপনার হয়তো কোনো মানুষের একু বালা লাগেন না আপনার কাজাত কিন্তু ওই তো ভারে ওই ব্যক্তি আল্লাহর কাজাত অধিক তাক্কাশীল হিসেবে পরিচিত এতে হব আমরা যেন নিজর কোন আমল আমলরে লইয়া নিজের কোনোকাতরে লইয়া যেন বেশি গর্ববোধ না করি গর্ব করার কোনো বিষয় নয় আগে যেটা কইলাম যে হেদায়ত আপনার তো কি নয় হৃদয়ত আল্লা আপনারা আমারে বুঝ দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনারা আপনারা আমার কিতাব আছেন আপনার থেকে সুন্দর মানুষ আছেন আমার তা কি সুন্দর মানুষ এই দুনিয়াতে আছেন আছেন কিনা না আপনার আমাকে ফয়সাওয়ালা মানুষ আছেন কিনা না আপনার আমাকে কি জ্ঞানী মানুষ আছেন কিনা না আল্লাহ অনেক অসংখ্য জ্ঞানী মানুষ অসংখ্য অসংখ্য ফয়সালা মানুষ তারার এই সুন্দর মানুষ তারার হেদায়ত দিছেন না আল্লাহ সুবানও তালে আপনারা হেদায়াত দিচ্ছেন এদায় আপনি গর্ব করার বিষয়টা আপনার লাগাবাড়ির বাই হইতে পারে আপনার আফন বাই হইতে পারে আপনার সাঁসারগেরও বাড় হইতে পারে আপনার হইতে পারে তারা আপনি বুঝাইতা সাইরা এটা সিরিক কটা বেদাত কিন্তু গ্রহণ করেন না আফের গর্ব করার কিছু নয় আপনি তার লাগে তার লাগে দোয়া করতাম তার লাগে আপনি দোয়া করত আল্লা কাসা যে আল্লাহ আল্লাহ তারা যেন সঠিক বুঝ দান এবং আপনি নিজের লাগিয়ে এটা দোয়া করতেন যে আল্লাহ যেন আপনারই সঠিক বুঝ দান করেন এবং সঠিক বোঝ দান করার পরে এটাকে কোনো সময় যেন বিভ্রান্ত না করেন কারণ এই পৃথিবীতে অসংখ্য মানুষ হেদায়ত পাওয়ার পরে সঠিক রাস্তা পাওয়ার পরে মানুষ গুম রয়ে গেছে বিভ্রান্ত হয়ে গেছে সম্মানিত উপস্থিতি যে তাকু হইলিয়া তাকু অফরাজী তৈলিয়া অন্তরের বিষয় আল্লাহ সুবাহ আমরারে সঠিকভাবে তাকু অর্জন করার তৌফিক দান করা আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি তাকুয়া যদি থাকে আপনার তাকুয়াশীল মানুষে অনেক সময় আমল না হাও সাপ পায় সুবহান আল্লাহ তাকুয়াশীল মানুষ আমল না হাও সাপ পায় দেখা যে এটা হাদিস বর্ণিত হয়েছে সহিউল বুখারি আমরা দেশে খাওয়া হয় যে কুরআনের ফলে সবথেকে বিশুদ্ধ হাদিসের কিতাবইল সহিউল বুখারি এবং আমরা দেশ বর্তমান সময়েও কুরআনটা কেউ বেশি একটা কিতাবর মর্যাদা এই মর্যাদা কিতাবর নাম সহিউল বুখারি কুরান খতম করলে কত টাকা কুড়াণ খতম করলে কত টাকা পাঁচশো এক হাজার আর বুখারি কতম বিশ হাজার তা আইল খবে তা খবে ইমাম বুখারী খবে লেখলা আরই এই খতম চালু হল করল অথচ বাস থেকে খঞ্চি বড় হয়ে গেছে আমার আমার কথা বুঝা নেই সবে বাস তাকি খঞ্চি মাঝে মাঝে বড় হয়ে যায় তো গুলো খঞ্চি বড় হয়ে গেছে কোড়ন তাকিয়া বুখারী গত মর্যাদা পেয়েছে হ্যাঁ বিশুদ্ধ হাদিসের কিতাব যে ওলাম অনেক ওলামকলে হন যে কোরআনের ফলে বিশুদ্ধতার দিক দিয়া মুসলমান কাছে সব বিশুদ্ধ একটা কিতাব হল গিয়া সহিহাইন শৈশক বুখারী ও মুসলিম আর বুখারী মুসলিমের মাঝে প্রাধান্য দেওয়া হয় সহিউল বুখারির মাঝে আনাস রাধি আলম বর্ণিত যে রসদাল্লা সাল্লাম যখন তাবুকর যুদ্ধ থেকে ফিরিয়ে তাবুকর যুদ্ধ থেকে যখন তাই ফিরিয়ে তখন তাই কি তা করসুন তাই কইসুন এমন লোকজন আছে যাদেরকে আমরা মোদিনাথে ছেড়ে এসেছি তাবুকর যুদ্ধ থেকে আবার সময় হইরা এমন কিছু মানুষ আছে তারা তারা আমরা মদিনাথ ফালাই আইসি রাখিয়াইছি আমরা এমন উপত্যকা এবং গিরিপথ অতিক্রম করি না তবে তারা আমাদের সাথে অন্তরের দিক দিকে উপস্থিত থাকেন তাদের অজর বা কারণ আটকিয়ে রেখেছে আল্লাহ একবার তারা মদিনাতরা মদিনাত অবস্থান কররা আল্লাহ রস্লা সাল্লামে তাবুকর যুদ্ধ তাকে যখন ফিরা যে আমরা এমন কোনো জায়গা ফাড়ি দিই না এমন কোন গিরিপথ যায় না এমন কোনো উপত্যকা যায় না যে উপত্যকা তারা তারা আমরার লগে আসো মানে তারার অন্তর আমরা লগে উপস্থিত মানে তাকুয়া ফরজগার দিকা। একজন মানুষে একটা আমল করতে পারেন না আজকে হয়তো অসংখ্য মানুষ এই কনফারেন্সের দাওয়াত ফাইছে অনেকেই আইতে পারছে না অনেকটা অসুবিধার কারণে আইতে পারছে না কিন্তু তারা এই প্রোগ্রামও আমরা আইয়া যে সব পাইব তারা উপস্থিত না থাকিয়াও সমান সবাব পাইব কেউ যে তারা একটা দিনী মাহফিলর একটা দিনী প্রোগ্রাম এইটার লাগে যে তার অন্তর আকাঙ্ক্ষা এই অন্তর আকাঙ্ক্ষার কারণে তারা এই সব পার অন্য হাদিস শহী মুসলিম ও জাভের আদি আলহাম বর্ণিত কিন্তু তারা সাবে তোমাদের সাথে শরীর যাদেরকে অসুস্থতা আটকিয়ে রেখেছে সহি মুসলিম এক হাজার নয়শো এগারো নম্বর হাদিস যে খৈরা তোমার লোক সব অংশগ্রহণ করে তারা আমরা অন্তরের দিক দিয়ে উপস্থিত আর এই হাদিসের মাঝে খবর যে সহি মুসলিমের হাদিসও যে তারা সব অংশীদার তারারে কোনো একটা শরীর তারারে আট খাই দিছে তো সম্মানিত উপস্থিতি বালাখাজ আমরা যেন দেখি না এখানে এটা আমার আমার ফক্কর মানুষে হোক বিপকর মানুষের হোক যে জায়গা তো ভালো সত্য সঠিক খাজয় না কেন সঠিক যে যেন থাকে না কেন আপনি এটারে কীতা করবা গ্রহণ করবা আপনি এটারে সম্মান করবা আপনি যদি গ্রহণ করতে না পারেন তারপরে অ্যাটলিস্ট এটার প্রতি আপনার সমর্থন থাকবো সমর্থন থাকলে কিতা করবা যে আপনি সমান স্বভাব পাইবা যদিও আপনি হয়তো অংশগ্রহণ করতে পারিও কেন আপনি উপস্থিত হইতে পারানা কারণ এলিয়া যে এইটাই লেগে সুস্থ আত্মা পরিশোধিত আত্মা যদি খারো থাকে তাহলে সে এই সবটা কি সবটা পাইব সে খাসটা না করিয়াও সব পাইব এটা আমরা আমরা যেন অন্তরে আমরা কীটা করি একটু পরিশোধিত করি আল্লাহ সুবাহত আমরা তৌফিক দান করুকা তাকুয়া মূলত উপস্থিত বায়ু হল তাকুয়া মূলত আমরা আগেও খুঁজছি যে একটা অঙ্গ প্রত্যঙ্গ বিষয় নয় তাকুয়া লগিয়া যে অন্তরের বিষয় যেমন রসদ সাল্লাইসাল্লামে আল্লাহ সুহান কুরবানি সম্পর্কে হইতে গিয়া সোরা হাজর সাত্রিশ নম্বর আয়ত কীছেন আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোস্ত রক্ত বরং তার নিকট পৌঁছায় তা আমরা যে গরু খাটি গরু খাটলাম কোরবানি অথবা হাদি হজ গেলে হ্যাঁ কুরবানি যে দেই এই কুরবানি দেওয়ার পর খেয়ে খায় খায় খারা আমরাও খাই কিন্তু আল্লাহ নসর সাল্লা সালামে আল্লাহ সুবান এগুলার মাংস এগুলোর রক্ত আল্লাহ ফুসে না আল্লাহ খাসাদ কী ফুসে তাকরেজ গাড়িতে আপনার অন্তরের দিকে আল্লাহ দেখন যে আপনি কোন অন্তর নিয়া আপনি যে এটা সেক্রিফাইস করলেন আপনি এই কেন আপনার আন্তরিক অবস্থা অন্তর অবস্থাটা কিতা আউজিল্লা আজকে তো আমরা ইসলামর এমন পর্যায়ে ফুসিছি আল্লাহ আপনার অনেক মানুষে কয় এক ব্যক্তিরে হজ করাছে তার ছেলেরা হজ করা হজ থেকে ইয়া কর আমার পয়সা কিন্তু নষ্ট করে হজ করার পরে ফুয়েন কেটে অত টেকা নষ্ট করে নিশ্চয় মানে তার কোনো ফিলিংস না ফুয়েন্টের পয়সা আছে ফুয়েন্টের পয়সা হয়েছে ফাটাইছে হজকিয়া সফর করিয়াছে হয়তো এলাকাত কোনো মাহফিল কোন হাজির সাপ করার হয়তো হজর রুমাল তার আছে কিন্তু সে পক্ষিত হজ করছে ওই ব্যক্তি কি হজ করছে তার কি হজ কিছু হয়েছে না কারণ সে হজরে হজরে মনে তার পয়সা নষ্ট গেছে তা কো অফরাজগার ইত্যায় লোকের বিষয় আমরা তো কোরবানি আমরা ইত্যায় লোক অনেকটা মেঘি হইগেছে দেখানির লাগি গেছে আমি যদি হই যে আমার গর গিয়া আমার ওয়াইফে যে এই বছর একটা ছাগল দেওয়াই কোরবানি কইবে হ্যাঁ কিতাক হো মান কিতা কইবাতে লাগাবাড়ি দিতাম না নি তত মানুষে খাইতাম না নি মানে আমরা আমরার একটা আলাদা একটা গড হইয়া একটা আমরার ইলাক হইয়া বই আমরা সোসাইটি আপনি যেনও যান নাখানে আপনার গর আপনার সমাজযজ্ঞ ইসলামিক প্রোগ্রাম যখন ইসলামিক প্রোগ্রাম যখন যেখানে গিয়ানলে দেখবা এটা বড় বিষয় হইল গিয়া যে সমাজে কিতা কইবা মানুষে কিতা কহবা আপনি আপনার বইন্ডে বিয়া দিতা কইলা যে এইবার তো বইন্ডে বিয়া দিম আমরা অনুষ্ঠানিকতা করতাম না আমরা শর্টকার দিলাই দাম হে কিতা ক মান্সে কিতা কই অত মানুষরে আমি দিতাম নী দেখা যায় মো মুরব্বী আরব্বি উচি যাই সে অত মানুষের বিয়াতকে আমি আমি খাইলাম আমি কোন বিয়াত দিতে আপনি কইরা যে আপনার আব্বা যাইতে সময় বা করতে এক যাইতে সময় কই রা যে ইনতে একটা আন্টি দিতেই গো আপনি তো এলো আংটি কেউ দেয় হ্যা তোমার বাইরের সময় তারা দিল আন্টিতে তুমি একটা দিতে এনে মানে কি দা ইনো গিভ এন্ড টেক তারা একটা দিছে আমি একটা দিলাইম ইনো দিয়ে অধিকাংশ মানুষের আপনার হেফাজত অধিকাংশ মানুষ এলাকা যে যে দে তার নিহত পাইব তার দেওয়াতে ইন এখনো দানইল ই দান নাই কারণ তার নিয়ম এলকিয়া যে আমি একটা আংটি দিছি আমি একটা ফাইম আর যে ফাইছে তারপরে আমরা টেকাইছে আমার একটা দিতে হইব এখন পয়সা তাহকার না তাহলে খরচ করিও গেয় কি তাতেই হয় কি না না আপনি গেছেন যাওয়ার পরে অবস্থা পালা নয় বা অনেক সময় আছে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট না কুটুমবাড়ি গেছেন আপনার তো ইয়া গিয়া লাগাবাড়িতে গিয়া খরচ করিয়া খুব খুশি যে আপনার খাওয়াই যখন ইন না। আমরা দিয়ে মানুষ তারা বাড়িতে খেয়ে মেহমান আইলে যদি খানি বাতি নিমাই দিছেন নিমাইয়া করছেন। বাতি বন্ধ করিয়া খাইছেন যাতে মেহমানে বেশি খায় মেহমান আপনার বাড়িতে আপনি কোন দিন মেহমানরা বাড়িতে বই আপনার গেস্টিক করাইলি মেহমানরা আপনি খাওয়াইতে খাওয়াইতে আমরা মা বই নকলে তো না না না তরকারি না আমার রাঁধিয়া এখন খাওয়াইতেই রান্ধা খাওয়াইতে খাওয়াইতে বেটার আইসিল দুইটার সময় বেটার খাওয়াই ফাঁসটার সময় এর ভিতরে বেটার গেস্টিক হয়ে গেছে আর গেস্টিক হ্যা আলসারর পর্যায়ে যার গিয়া যে আপনার যেটা আছে ওটা থাকি আপনি একটু কম খাইবা তার একটু মেহমানদারি করবা আমরা মেহমানদারি সংজ্ঞাও বলি গেছি আমরা ফোর্দার সঙ্গা বলি গেছি আমি দেখি আমার ঘরের কোনো মেহমান আইলে দেখা যাই যে অনেক সময় তো এখন আমরা ফ্যামিলি ওলা হয়ে তো আমরা তো এখন আর্কিটেকচার দিয়া প্লান করিয়া গড় বানানি হয় যেমন ডাইনিং রুমটা রাখে একবারে গড়ের একবারে সেন্টারও তো আপনার তো ডাইনি রুম ডাইনিং বইয়া অন্য খাইরা তো ইবাইও যাইত নাই দেখা যাই হন্তকে ইশারা দি কেউ তাই মনে করা যে মেহমানদার ফি মেহমানের অথচ মেহমানের বাজারের গেলে আমরা ফোরদা পুজছি মানে মেহমান আইলে তান সামনে বাড়াইতেও না অথচ ইসলামে গিতা কইছে যে প্রয়োজনে আপনি সামনে যাইতা আমরা মা বই নকল প্রয়োজনে মেহমানের সামনে যাইতা কিন্তু তান কিতা কর্তা সতরটা টাকিয়া যাইতা তাই খা কইতা খতাটা ইলা কইতানা যে আমার ওয়াইফা কিতা তাই আমার লোক যেটা রসালু বাসায় মাতেন ইলা নাই হিন একটু সামনে বাড়ি যে মাতিবা এন অলাকিয়া কইতা যে মহিলা একটু মনে হয় মেজাজ একটু করা অটোইলি ফর্দা অটোয়লিয়া খতার স্বর ফর্দা কিন্তু আমরা মনে মানি সামনে দিয়ে যাইতানাই মানে আমরা অনেক বিষয় আমার কনসেপ্ট ক্লিয়ার অনেক আমরা ইসলাম সম্পর্কে ইসলামটাকে কিভাবে বাস্তবায়ন করতে এই সম্পর্কে আরো হাদিস আছে নিশ্চয়ই আল্লাপাক তোমাদের বাহ্যিক আকার আকৃতি দন দৌলতের দিকে দৃষ্টি করেন না বরং তিনি লক্ষ্য করে থাকেন তোমাদের অন্তরের দিকে তিনি তার আঙ্গুল দিয়ে বুকের দিকে ইশারা করলেন আমরা খাপড় ফরেস্ট গাড়ি খাফর দাড়ি টুফি তাল্লায় দেখুন নাল্লাই দেখুন অন্তর কোন নিয়তে আপনি টুফি লাগাইছেন কোন নিয়তে দাড়ি রাখসেন কোন নিয়তে আপনি লেবাস পিঁধেছেন কোন নিয়তে মেহমান মেহমানদারি করা কোন নিয়তে আপনি সালাদ আদায় করার কোন নিয়তে আপনি শিয়াম আদায় করা কোন নিয়তে আপনি মসজিদ দায়ীরা আমরা তো মসজিদও গিয়াও সমস্যা মসজিদে গিয়া দেখা যাক যে মসল্লা লেখা আছে ইনৈর মুখ সাবর গিয়ার নির্দিষ্ট জায়গা আল্লাহ রসাল্লা সাল্লামে কেন তুমি দেন কিনা করিও না তুমি দেন উটল্লাখান তোমার দেন জায়গাটার নির্ধারিত করে নিও না আমার মসজিদে গেলে দেখা দেখবো নির্ধারিত জায়গা ইমসাল্লা গান তার বাড়িতে গিয়ে অমুক সাপে রাখি অনেক মসজিদে দেখছি যে ইমাম সাহ খাড়াই গেছেন যে ইনো দেখা যে অমুক আইলে তাই উঠতা না নাইলে উঠতা আমরা ওল্লাই সিলেক্টেড গেছে আল্লাহ সুবানোর বুঝার তৌফিক দান ফোরকা সম্মানিত উপস্থিতি আমরা যে কথা কাত আসলাম যে অন্তর পরিশুদ্ধিত কিলাওয়ায় রসদাল্লাহ আলাইস্লামর তাকিয়া সহিখারী এবং মুসলিম হাদিস আল্লাহ রসদাম কইরা সাবধান জানিয়ে রাখো তোমাদের শরীরের মাঝে একটা মাংস টুকরা আছে এই মাংস টুকরা যদি বালা থাকে সুস্থ থাকে তাহলে তোমাদের শরীর সুস্থ থাকে আর এই মাংসের টুকরা যদি নষ্ট হয়ে যায় বিকৃত হয়ে যায় তাহলে তোমাদের সমস্ত শরীর নষ্ট হয়ে যায় আর জেনে রাখিও যে এই মাংস টুকরাইল গিয়া কল্প এটা হলে কে অন্তর অন্তর যদি পরিশোধ হয় তাহলে পুরা শরীরটা পরিশোধ থাকে আপনার চিন্তা চেতনা সব কিছু পরিশোধ থাকে আর অন্তর যদি আপনার কুলষিত হয়ে যায় তাহলে সব কিছু কুলষিত হয়ে যায় আপনারা যদি অন্তর হয়ে যায় যে আমরা অন্তর যখন ভুল ফতে চলব অন্তরে যখন আল্লাহরের চিন্তা নয় রসুলের চিন্তা নয় তখন আপনার অন্তরে দেখা যাইব মাজারে চিনের আপনার অলি বুজুর্গে চিনের আপনার অন্তরে দেখা যাইব ফায়সা কামল লাগিয়া জড়িত আপনি অনেক অন্যায় অশ্লীলতার সাথে জড়িত কারণ কি তা অন্তরের পরিশুদ্ধতা না থাকা তা আল্লা সুবাহ আমরা অন্তরের সঠিকভাবে পরিশুদ্ধ করার তৌফিক দান সুরক্ষা সম্মানিত উপস্থিতি আমরা দেখি যে রসুল সাল্লাহ সাল্লামে অন্তর পরিশুদ্ধতার লাগে তাই দোয়াকর্তা এবং তাই দোয়া কর্তা ইয়া মুকাল্লিবাল কলুভ সাবিতালীনিকা হে অন্তরে পরিবর্তনকারী তুমি কিতা কর আমরার অন্তরে স্থির রাখো দিন রূপরে ইয়া মোকাল্লিবাল কলুভ সাবিতাল্লা দিনিকা হে অন্তরে পরিবর্তনকারী তুমি আমরা কিতা কর অন্তরটার দিনের রূপরে দৃঢ় রাখো দোয়া করতে হইব সাইতে হইব আমরা দোয়া করাও তো জানি না আমরা দোয়া কার গা করতাম আমরা সমাজের দোয়া করাও তো মানুষের জানে না আল্লাহ খুশি বুধব নি অস্তাজীবাখ আমার ডাক আমি ডাকর জবাব দিব আমরা গিয়া ডাকতো গিয়া আল্লাহ সাজাত গিয়া ডাক মাজার কাজাত ডাকে খবর খাঁচাত ডাকে কিনা না না না কারো সন্দেহ লাগলে একটু ঘরে ধা মানুষের গিয়ে কিলা খানদের মরা মানুষ ইনো খবরের মানুষ আছে কিনা না তার তারপরে এই মানুষের খবরের উপরে টাইচ টুইচ লাগাই আর অনজ্ঞা মানুষের খানদের মানুষের তার চাহিদার কথা অনজ্ঞা খর তার কষ্টর কথা অনখর অথচ আল্লা সু হানাউ তা আল্লাহ তাই সব শুনেন সব দেখেন তান হাজাত মানুষে ডাকবার মতো সময় নাই ফুস নাই আর মানুষে বুঝার যে ও অনেক ডাকলেও হইলিয়া অর্থাৎ লগিয়া সঠিক কারণ তুমি অনেক মানুষ কইব না আমরা তো তানরে ডাকিয়া না আমরা টানটা খি আর তাই নিয়ে আল্লাহ হাজাত ফুসে দিতা মক্কার যখন কইস আল্লাহ রসুমাল্লা যখন এয়া কইেন যে এই মূর্তি তোমাদের কিছু করতে পারতো না তুমি এক আল্লাহর ইবাদত করো তখন তারা এটা কইসো তিনশো মূর্তির ইবাদত করি না আমরা কীতা করি আমরা তারার ইবাদ তারা আমরার কাছে আল্লাহর ফুসাইয়া দিব আজকেও দেখবা সত্যি কিনা না কারাগরের ভিতরে মূর্তি কয়টা আছে আর আমরা সিলেটর আউলিয়া কয়জন ওদের আছে রামনারায়ণ ওদের আছে মানিক পীর ওদের দুধ কলার সাথে মিশিয়া গিয়াছে মোদের খির। তারার লগে মিলিয়ে গেছে আমরা আল্লাহ আমরা বুঝার তৌফিক দান কর্মানিত উপস্থিতি সে অন্তর পরিশোধিত করবার লাগিয়া আমরা কিতা করতেইব আমরা অন্তর পরিশোধিত করবার লাগিয়া আমরা যে সাজটা করতেইব যে অন্তরের মাঝে ভাইরাস যাতে না ডুকে এই ব্যাপারে আপনি সতর্ক ইয়াং যারা আছেন যারা অ্যান্ড্রয়েড মূল মোবাইল ইউজ করেন যারা উইন্ডোজ কম্পিউটার ইউজ করেন তার সবাই জানেন যে সবসময় একটা সতর্কতা থাকা লাগে যে ভাইরা আমার কম্পিউটার জন্য অ্যাটাক না করে আমার মোবাইলটা যেন ভাইরাস দ্বারা অ্যাটাক না হয় তাহলে অন্তর ভাইরাস অন্তরে কলসিত করে অন্তরে নষ্ট করে যে ভাইরাস এই ভাইরাস সম্পর্কে আমরা জানা দরকার কিনা না দরকার আছে এই এই জানতাম কী তাই এইটাতেই বাঁচিয়া থাকবার লাগিয়া জানতাম কী ওর যে এই ভাইরাসে আমরা অ্যাটাক করত না পারে আমরা দেখি যে সর্বপ্রথম বা সব থেকে যে ভাইরাস এই ভাইরাসের নাম হলে কি শির্ক শির্ক মানে কি তা আল্লাহ লোকের শরিক করা শির্কলগিয়া দুনিয়ার সব বড় বড়ো ঝুলুম আপনারা যেন সৃষ্টি করছেন আপনারা যেন হানি দেন আপনারা যে সুন্দরভাবে সৃষ্টি করছেন আপনারা যেন লালন পালন করেন তানরে আপনি তান লগে আর খবরের অ্যাসোসিয়েট বানানি তান লগে অন্য শরীরে পার্টনার করা তান লগে অন্য কৌরে অন্য সাহায্যকারী মনে করা তান লগে অন্ন খাউরে একত্রিত করা এটাই লগে শির্ক আল্লাহ সুবান ইন্না শির্ক আল্লামুন আজিম আল্লাহ কোট করছেন লোকমান আলী সাল্লামর কথা যে নিশ্চয়ই সবথেকে বড় জুল সব থেকে বড় অত্যাচার আমরা না শির্কর বিরুদ্ধে ওয়াজ হয়নি আমরা মুরব্বীক শির্কর বিরুদ্ধে ওয়াজ হয়নি ওয়াজ আইসে আমরা কইয়া যত চিল্লাই অত কারণ চিল্লাই না যে আমরা ইমান যার ইমান যার কে আমরা তরিকা যার আমরা বুজুর্গি যার গিয়া আমরা ফিরসাপর ব্যবসা যার গিয়া এগুলো আল্লাহ সুবাহলি আল্লাহ শির্কর গুণা মাফ করতা কোনো গুণাল্লাই মাফ করবা কোন ব্যক্তি যে শির্ক করিয়া মৃত্যুবরণ খুলিশ করার যদি কিতা করি তবা করি তাহলে ইনশাল্লাহ আল্লাহান এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় শির করা অবস্থায় তাহলে এই ব্যক্তির আল্লাহ সুবান আল্লাহ সুবান ব্যস্ত যাইতে পারতো না আর এই ধরনের জালিমন লাগি কোনো সাহায্যকারী নাই ওমা আলিজ আলিমিনের জালিম লাগে কোনো সাহায্যকারী নাই অথচ আমরা শিল্প সম্পর্কে সচেতন নাই তো এই ধরনের প্রোগ্রামও একদিন আই আপনি শীত সম্পর্কে জানতে পারতেন শিল্প সম্পর্কে বিস্তারিত বই আছে এডুকেশন সেন্টার সিলেটে প্রথম যে বইটা সাফাই ছিল শিল্পীয় কেন আপনারা এইসব বই নিতে বড় শিল্প এই সম্পর্কে বই আছে তারপরে ইসলামী আকিদা ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর বই আছে আপনারা শিল্প সম্পর্কে বিস্তারিত জানতে পারবা শিল্প সম্পর্কে আপনি এরদ্যা জানতা যে যুক্ত যদি হয়ে যায় তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যার অন্তরটা অন্তর যদি থাকে অন্তরটা এতে আমরা আল্লাহ তারাই শান্তি এবং যারা ইমান ইমানরে জুলমের সাথে মিশ্রণ করত না তারা অগিয়া প্রকৃত শান্তি এবং নিরাপত্তার মাঝে থাকব। আর জুল্ম মানে জুল মানে অত্যাচার নাই কেউরে তাবলা মারা নাই এটা একটা অপরাধ কেউরে তাবলা মারা কেউ মাল নিয়ে খাইলেও একটা অপরাধ কিন্তু আনকারিম এইখানেও যে কোয়া হয়েছে যে জুলমর সাথে মিশ্রণ না করে মানি হইলিয়া যে এই জুল মরতেলিয়া শির্কর সাথে মিশ্রণ না করে শীর্কমুক্ত থাকতেই দ্বিতীয় যে ভাইরা যেটা দ্বারা মানুষের অন্তর নষ্ট হয় অন্তর দূষিত হয় সেটা হইল গিয়া বিদাত আমরা কথা মনে হয় বিদাধিকটা ছোটো খাটো গুণা আমরা সে যদি আপনার কাত মিলায় হ্যান্ডশ্বেক করতে চায় আর আপনি যদি এক হাত দিয়া খরল তাহলে অনেক মানুষ দেখছো নিবিটাই তো আত মিলা নিও জানে না দেখছো এক হাত দিয়ে আত মিলায় আর যদি দুই হাত আত মিলায় ওলা দিয়া সাই আত মিলাইয়া তারপরে হতা করে আপনি কই এটা খুব ফরেজগার অথচ জ্ঞান না থাকার কারণে কারণ এক হাত দিয়া মুসাফা করা অটো লগি রসদালামের সুন্না আর দিয়া মুসাফা করা বুজুরগারের দিনা সাতটা মানটা রসদালামটা একবার মোয়ানাকা করা খাদে আপনার সিনাই সিনা মিলানি একবার মিলানি লোক সুন্না আর ওবাই একবার ওবাই দি একবার তিনবার মিলানি লোক আমলার দেশের সুন্না এটা আমলার দেশের তরিকা রসুদর তরিকালে একবার মিলানি রসুলের তরিগিয়া সম্মানিত কোন মানুষ দেখলে টান কিতা কর্তা আপনার বাবার লগে দেখা হয়েছে আপনার দাদার লগে দেখা হয়েছে আপনার লগে দেখা হয়েছে সালাম করবা মুসাফা করবা মোয়া নাকা করবা যদি অনেকদিন ফলে দেখা হয় মোয়া নাকা খোল্লা তারপরে খফালগিয়া সুমা দেওয়া খফালো সুমা দেওয়া এটা খার সূন্য রসুল সাহাবাই কেনাম খাই রুণি উত্তম যুগর সূন্যা খালো সুমা দেওয়া আর আমার খানা সুমা দেওয়া দম মানি ফা বুসি মানিল চুম্বন আমরা কোন চুম্বন পদচুম্বন আমরা পদচুম্বন আর সুন্নয়লিয়া সফাল চুম্বন পদচুম্বন আইসা নান্তাকা আপনি কিয়া দেখো ওই যে বিভিন্ন ফিল্ম স্টার সকলরে যখন এওয়ার্ড দেওয়া হয় তখন দেখবা যে সিনিয়র অভিনেতা যখন জুনিয়র অভিনেতার দিছে ইন্ডিয়ার চ্যানেল জিটি টি কত চ্যানেল আছে না এটা হয়তো আপনারা নাম জানেন তো যখন দেয় তখন কি তা করে হক ইয়া আমরা ঈদের দিন যেটা করি ওটা করে তা আমরা মিলি গেছে ওগুল লোক মিলতো আসিল মক্কামদিনার লগে আমরা মিলি গেছে আমরার পত্রলি কখন লগে সনাতন ধর্মীয় মিলি গেছে এটা রিজনও আছে কারণ আমরা তো হন্ত্যাগিও আইছি অনেক কয়েক জেনারেশন আগে তো হন্তাগিয়েছি অনেক খাস্থ আমরা এখনো সারতে পারছি না মানুষ কয়না নি আপনি বাংলা থেকে যদি লন্ডন যাই লন্ডন গিয়ে আলাদে দেখা যায় আপনি অনেক জিনিস রঙ করি নিছেন সেপ পালাইতে আসে গাঁদ ফালাইছেন ফানি পালাইতে ফালাই দিচ্ছে আল্লাহ আপনি মনে করছেন ইনও মনে হয় আত্ম দইতে সময় করে নিছেন আপনি বেশি এখন দেখা গেল ইন তোর টয়লেটের মাঝে কার্পেট দেওয়া আপনি ভিজাই লিছেন তা হেরাইয়া করবো বুঝছি এখনো তোমার হিতা গেছে না তো আমরার এখনো এখনও গেছে না যে ফাও চুমার অভ্যাস সফালা সুমার হিতা মাস সুমার দেওয়ার অভ্যাস এখন আমরার গেছে না তো বিদাত হইল বিদাত কিতা করে বিদাতে আপনার বিদাত যখন মানছে করে তখন তার থবা আর নসি বয় না তার আর সুযোগ থাকে না কারণ বিদাত যখন করে মানুষে এটার সহাবর সাজ মনে করি করে বিদাত গুনার কাম করে না সহাবর কাম মনে করি করে মিলাদ ফলব তারপরে বুকারী কদম ফরবে নারী খত্মে শিফা খে কাজা গান যত আপনার দেশের বানাইল যত ইবাদতল আছে বা লাগালোলা বিি ফলব এটা কোনোদিন তৌবা করব কারণ এটা সবাবরাজ মনে করিয়া করছে সবাবর সাজ যখন সহাবরাজ মনে করিয়া কীটা করব রসুলের যখন করব তখন এর্ত অবাক করতো না গুণাটা কীটা অবাক করে এখন মানুষের যদি মদ খায় তারা যদি যে মদ খাওয়া বাদ দিলা হয় বাদ দিলাই মবা দোয়াখরিয় মানুষের নামাজ পড়ে না আমরা যারা নামাজ পড়ি আমরা অনেক আত্মীয় জন আছে নামাজ পড়ে না রেগুলার নামাজ পড়ে না তাই যখন কেন আামাজ কোয় দোয়া করি রবা দৌড়লিম সামনে সাপটা তাকি দৌড়লি মুও কয় হস গে দৌড়লি মুও কয় যে আর তোরাও বা শুরু করে দিয়া কারণ হেকটার অপরাধ মনে করে যে হ্যাঁ নামাজ ফ্রেন্ডার অপরাধ মনে করে তাই কয় যে আর আপনি যখন না লাঠি লই আপনার মুখ কিতা এ বাপ দাদা অমুক তমুক আমরা গাড়ুনি সাপুুনি সাপ সব দেখলাম ফুরলা তুমি এখন না মনে করে আর সাবর সাজ মনে কিতা করে যে রসুদ সাল্লাহিস্লামর বিরুদ্ধাচারণ করের এবং বিরুদ্ধে বিরুদ্ধাচারণের মাধ্যমে সে গীতা সে আল্লাহর লোকের তার দূরত্ব সৃষ্টি হন না খান্দা তার দূরত্ব সৃষ্টি হন আর আল্লাহর সাথে যখন দুরত্ব সৃষ্টি হইব তখন তার অন্তর পরিশোধিত হইব না কুলসিত হইব কুলষিত হইব এতে হইব বিধার তা কি আমরা গীতা করবো বিদার গীতা করে বিদাতে অন্তরের নষ্ট করিয়ে দেয় আমরা যখন মুকাদ্দমারি সি কিতাবি হাদি মহামদিনা আর কুল্লা দলাল সমস্ত গুমরাহিগিয়া পত আল্লাহ রসুল কুল্লা বিদাতিন দালালা আর আমরা কই এ বেদাতে আর বেদাতে হাসানাবালা আমরা বুঝুর্গের দিন হকলে আমরা দেশের মাদ্রাসার সিলেবাসের মাঝে বেদাত একটা খারাপ বেদাত একটা খারাপ সব বেদাতই গুমরাহি এতে বেদাত থাকি আমরা বাস্তব বেদাত মানে ওই লগিয়া রসুলের শিক্ষা থাকি আর রসুলের শিক্ষার বিরুদ্ধে চারণ করা বেতাত মানে আল্লাহ সুবাহান তালার মনোনীত ব্যক্তি আল্লাহ সুবাহান তালা সিলেক্টেড ব্যক্তি লাগি মাহমুদ রসুল্লা সালাইলাম আপনি যখন তান তরিকা গ্রহণ করলাম না অন্য কোনো তরিকা নিলা তখন কী তো তান তরিকা একটা বালা থাকল না অন্য তরিকা পালা হয়ে গেলো অন্য তরিকা পালা হয়ে গেলো রসুলের তরিকাটাকে আপনি অন্য তরীকা গ্রহণ করল আজকে আছে আমরা খত তরিকা আমার তরিকা আছে চিস্তিয়া তরিকা নক্সবন্দিয়া তরিকা মুজেদ্দে দিয়ার তরিকা ফুরফুরার তরিকা সরমোনার তরিকা ফুলতলির তরিকা খত তরীকা আছে না আমরা মনে আর যে আপনি যখন অন্য তরীকা নিলসুনের তরীকা গেল কই আপনি জিকির কর্তা তরিকা নাই রসুলে জিকি না নামাজ ভর্তা রসুনের নাই হানাফি শাফি মালিকী হাম্বলির তরিকা পড়া লাগে রসুনের তরিকা গেল কই আপনি রোজা রাখতা খার তরিকায় রোজা রাখতা তো রসুলের তরিকা নাই রসুলের তরিকা এগিয়ে দিয়ে গেছন্না আমরা গীতা করছি রসুল সাল্লাইর তরিকা আমরা বাদ দিয়ে আমরা নিজেরা তরিকা বানাইছি আল্লাহ সুফহান তারপরে আরেকটা হইলিয়া যে আমরা খুব সংক্ষিপ্তভাবে শেষ করতেই চালাতের সময় যার যে প্রবৃত্তির অনুসরণ করা নিজে যেখান মনে চায় ওখানে অনুসরণ করা নিজের মন মতো চলা এটা আল্লাহ সুফহান হয়েছেন যে তারা তারা কিতা করছে সোরা যাশিয়ার বত্রিশ নম্বর আহত হয়েছেন তারা তার খেয়াল খুশি তারা ইলাহ বানাইছে মানে তারা আল্লাহর অর্ডার অনুযায়ী চলতে ইলাহর কথা অনুযায়ী চলত আস এখন তার মনের কথা অনুযায়ী চলে যখন মনেশাহ নামাজ পড়ে যখন মনেশাহ নামাজ পড়ে না কিছু মানুষ আছে নামাজি কিছু মানুষ আছে সাই রক্ত ফজরের নামাজ নাই ফজর নামাজ দেখা যাক কি সুন্দর নামাজ পড়েন আনজেন ফজরের নামাজ তাই নামার নটার সময় মানে প্রায়রিটি রাতকে সময়া আর ফজনের নামাজ তাই দেরি করে ফড়লা আর তাইন মনে করা যে অক্টো তাইন বহু খাম করা চাই নামাজ পড়লা জামাতে আর এক সপ্তাহে তান নিজর টাইমে তখন আল্লাহর দেওয়া নির্ধারিত কোনো টাইমে তাই নিক না তো তান খামে আন তাই নিজের ওন ডিজায়ারে বানাই নিছেন সুন্নতি তরিকা নামাজ সাতটার সময় উঠিয়া ফুলাইব একদিন ঠিক আছে একদিন দেরিতে ঘুমাইছেন একদিন আপনি ঘুমতে উঠতে পারছেন না অসুস্থতা আছে তখন আপনি ঠিক আছে আপনি দেরিতে উঠিয়া নামাজ পড়লেন কিন্তু রেগুলার আপনি প্রত্যেক দিন আপনার কোনো চিন্তাও নাই যে নামাজ ঠিক টাইমে পড়তে তাহলে খিতা আপনি আপনার এখন আপনার শরীয়ত অনুযায়ী না আপনি খিতা অনুযায়ী চলরা আপনার মন মতো চলরা এই ধরনের আল্লাহ সবন আমার বোঝার তৌফিক দান রক্ষা এটা এলাকা অন্তর দূষিত যায় এই নিজের মন মত অন্যটাই সুব সুবহাত এটা যদি সংশয়ের মাঝে থাকে সন্দেহের মধ্যে থাকে ইসলাম ঠিক আছে কিনা না না ইতই কুরান হাদিস ঠিক আছে কিনা না না অনেক মানুষ কনফিউজ হয়ে গেছে বুখারির হাদিস পি ইয়ালে ই বুখারী কেন ঠিক আছে নিবা এই কারণ ওখান আমরা মাদার হাত ফোড়াইনি কারণ হ্যাঁ আমাদের সন্দেহ থাকে সব সময় যে তার মতের বিরুদ্ধে গেলেও হ্যাঁ চিন্তা করে যে এই কারণ মনে হয় ঠিক না কুরানো না সইলে কয় হাসাও কুরনো আছে হাদিস কইলে কয় হাসাও নিবাহালা আছে মানে এই সংশয় সন্দেহের মাঝে এ চেক করতে পারে আপনি কইতে পারেন যে আচ্ছা আপনার একটু চেক করে দেখতেই আপনি দলিল দুঃখ আপনার প্রমাণ দক্ষ উপস্থাপন করুন প্রমাণ উপস্থাপন না করইয়া কিতা করে সংশয় সন্দেহ এগুলার মাধ্যমে যদি থাকে তাহলে এটাই লোকিয়া রসুল সাল্লা ইসলামে সুন্নারে লইয়া মানুষে কিতা করে मानुषक हर साल समयसे इन्शाला सालतर फ